মানবতার সমাধান আলহামদুলিল্লাহ রবিল্লাম পৃথিবী বাংলার সমস্ত দর্শক বৃন্দ যে বিষয় নিয়ে আলোচনা করছি তা হচ্ছে তবা ও ইস্তফার এর উপরে যেগুলো কথা আমরা এখন পর্যন্ত শ্রবণ করিনি সেই কথাগুলোর প্রতি আপনাদের এবার দৃষ্টিকে আকর্ষণ করার চেষ্টা করছি ইনশাআল্লাহ আমি ইতিপূর্বে বলেছিলাম যে তবা কবুল করাতে হলে তিনখানা মুদ্দা শর্ত আমাকে সামনে রাখতে হবে তারপরেই তোবা কবুল করানোর ব্যাপারটাকে ভাবতে হবে এইখানে আজ প্রসঙ্গত আপনাকে আরও কয়েকটা শর্তের দিকে নিয়ে যাচ্ছি সেই শর্তগুলোকে পূরণ করতে হবে যথাযথভাবে এইগুলো যদি ফাঁকা থেকে যায় গ্যাপ থেকে যায় এগুলো পূর্ণ করার প্রতি আমি অনিহা দেখাই তাহলে কিন্তু তওবা কবুল হতে বাধা পাবে সেই শর্তগুলো এবার আপনি যেগুলো ইতিপূর্বে শুনেছেন তার সাথে এবার যোগ দিয়ে নেন তাকে তা এই যেমন মরার আগে একটা মানুষ সে যেন কোনো রকমের হকুকুল এ বাদ অর্থাৎ একজন বান্দা হিসাবে তার অন্য কোনো বান্দার সাথে লেনা দেনার ব্যাপারে কোনো রকমের দাবি দাওয়ার নিচে পড়ে না থাকে অর্থাৎ ধরুন আমার দ্বারাই বা আপনার দ্বারাই কোনো এক ভাইয়ের অধিকার লুণ্ঠন করা হয়েছে আমি কোনো এক ভাইয়ের অধিকারকে ছিনিয়ে নিয়েছি তাহলে এটা হচ্ছে কি তার অধিকারকে বা তার হককে হরণ করা তো এই যে হকুকুল এ বাদ এই জিনিসটার ব্যাপারে আমাকে প্রথমে নিষ্পত্তি করে নিতে হবে এই ধরনের যেগুলো আছে তো হকুকুল এবাদের অন্তর্গত আমি যেমন বলি আমি কাউরি একটুখানি ভূমি কোনো কৌশল করে আমি দাবিয়ে নিজের কাছে রেখেছি সে লোকটা আমার কাছে পাওনাদার হিসাবে ঘুরছে যে আমাকে আমার অংশটুকু দিয়ে দাও আমি আমার অংশ বলে চালিয়ে দিচ্ছি ধরুন আমি কোনো মানুষের কোন মাল কোনো টাকা কোনো পয়সা সে আমাকে দিয়েছিল বা আমি তার কাছে নিয়েছিলাম পরবর্তী পর্যায়ে আমি সে টাকা টাকা অস্বীকার করে দিলাম তুমি আমার কাছে কোনো টাকা পাবে না বা আমি তোমাকে টাকা দিয়ে দিয়েছি এই ধরনের কাওরি মালকে নিজের কাছে অন্যায়ভাবে সুরক্ষিত করে নেওয়া বা টেনে নেওয়া তাহলে এইটা হল ওই হকুকুল এবারের অন্তর্গত ঠিক সেই রকমই মনে করুন আপনি কোনো একটি আল্লাহ প্রদত্ত আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে এহসান হিসাবে আল্লাহর করুণা হিসাবে কোন একটা পদে আসীন ছিলেন সেই পদটা আপনার কোনো ভাই আপনার চক্রান্ত করে কোন রকম কলা কৌশল করে কুমন্ত্রেটে সেখান থেকে আপনাকে সরিয়ে দিল তাহলে আপনার মনে ব্যথা আসলো আপনার হকটাকে সে ছিনিয়ে নিয়ে নিল নিজে নিজের অধিকার মনে করে অথচ সে সেটাকে নিয়মতান্ত্রিক ভাবে নিজের কাছে টানে নিই তাহলে এটা হচ্ছে একটা অধিকারকে পয়মাল করা এবং অধিকারকে কাউরি লঙ্ঘন করা এই ধরনের অধিকার যদি কাউরই লঙ্ঘন হয়ে থাকে তাহলে আমাকে আল্লাহ রব্বুল আলমিনের কাছে তওবা করার পর ইস্তফাফারের জন্য আমি যে এইভাবে প্রার্থনার জন্য মুনাজাতের জন্য দুখানা হাত তুলে যখন আমার আর্জিটাকে যখন আমার আবেদনটাকে রাখতে যাব। তখন এই জিনিসটা বাধা হয়ে দাঁড়াবে যদি সেই জিনিসটার নিষ্পত্তি আগে না করে নেওয়া হয় তাহলে এটা একটা বড় জিনিস সব সময় আমাকে আপনাকে স্মরণে রাখতে হবে তারপরে বলছি আর একটি কথা কোনো মানুষ তার জীবনটাকে কুফরের উপরে অর্থাৎ কাফের হয়েই কাটিয়ে দিল তার জন্ম হয়েছিল এক পরিবেশে বড় হলো এক পরিবেশে তারপরে আবার তার তিরিশ বছর হলো ৪০ বছর হলো ষাট বছরের জীবন পুরোটাই গত হয়ে যাচ্ছে সে যদি মনে করে যে আমি আমার এই জীবনে অনেক অন্যায় করেছি অবিচার অনাচার করেছি আমি কত জুলুম করেছি কত কাকে কষ্ট দিয়েছি সুতরাং আমি এখন লজ্জা বোধ করে এইখান থেকে আমি মুক্তি পেতে চাই আমার আল্লাহ আমাকে জন্য এগুলো ক্ষমা করে দেন এবং আমার প্রতি যেন সুনজর দিয়ে দেখেন এমন একটা উদ্দেশ্য নিয়ে যদি একজন কাফের ব্যক্তি সে আল্লাহর কাছে তওবা করতে যাই ইস্তেকফার করতে যায়। তাহলে তার পথে প্রথম বাধাটাই হচ্ছে কুফর কুফরের মানে হচ্ছে কাফের অবস্থায় তার বিদ্যমান থেকে যাওয়া কাফের অবস্থাটা তার তাকে ঘুচাতে হবে অর্থাৎ তাকে প্রথমত বড় আপত্তি এবং বড় বাধাটা সরিয়ে দিয়ে একজন পাকা মুসলমান হতে হবে মুসলমান হওয়ার পরে তার দ্বারাই যদি ভুল হয় তাহলে সেই ভুলগুলো সংশোধনের জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে ইস্তেক ফারের প্রেয়ার দেবে অ্যাপ্লিকেশন দেবে তাহলে আল্লাহ রবুল আলমিন তার কথাই কর্ণপাত করবেন তাছাড়া আমি এখন যদি কুফুরের অবস্থায় দাঁড়িয়ে থাকি যেখানে এত বড়ো অনাচার যে কুফরুটা একটা বিরাট ধরনের জুলুম আমার নিজের নফসের উপরে আমি আমার আত্মার উপরে করে রাখি এত বড় জুলুম থেকে যখন আমি নিজে পরিষ্কার হতে পারি না তখন কি করে আমার ইস্তেফার এবং আল্লাহ কাছে হতে পারে এটা পারে না তাহলে আমরা জেনে গেলাম যে এটা হচ্ছে দ্বিতীয় নম্বর জিনিস এখান থেকেও আমাকে উঠে আসতে হবে আল্লাহ রবুল আলমিন পুরাণে করিমের ভেতরে বলছেন হলা ইননি তুবতুল আন আল্লাহ বলছেন ওই সমস্ত মানুষদের তা কবুল করার কোনো প্রশ্ন উঠে না যেই সমস্ত লোকেরা নিজের জীবনে মন্দ করে যায়। ওয়ানাচার ব্যবচার পাপাচার করে যায় করেই যাচ্ছে করেই যাচ্ছে আবার ওই লোকটার যখন মরণ কাছিয়ে আসছে যখন নিজের দুই চোখের সামনে মৃত্যুকে দেখতে পাচ্ছে মৃত্যুর তার দেহ আকারে যদি সে দেখতে নাও পায় এমন কিছু লক্ষণ তার সামনে ভেসে উঠছে যে নিজের জীবন থেকে নিরাশ হতে বসেছে এবং সে বিশ্বাস করে নিয়েছে যে আর আমার বাঁচার কোন সুযোগ হাতে বাকি নেই আমি অনিবার্য আমি নির্ঘাত মরে যাচ্ছি আমার মরণ আমার নিকটে চলে এসেছে লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার মানুষ তার বাস্তব জীবনে নানান অভিজ্ঞতার মধ্য দিয়ে শেষ অভিজ্ঞতা এটাই অর্জন করে যখন তার মরণ কাছিয়ে চলে আসে নিকটে এসে যায় তখন সে বুঝতেই পারে যে হ্যাঁ আমি আর এখানে বেশি দিনের মেহেমান নই আমাকে চলে যেতে হবে এক জায়গা থেকে আরেক জায়গায় ঠিক সেই রকম মুহূর্তে যদি একটা মানুষ কি করে যখন তার মৌত হাজির হয়ে যায় উপস্থিত হয়ে যায় চোখের সামনে তখন সে বলে ই তুবতুল আমি এখন তওবা করছি আমি এখন তওবা করছি তাহলে এই মানুষটার তওবার সময়টা কত লেন্দি ২০ বছরের তরুণ বয়স গত হলো যৌবনের বয়স পুরো চলে গেল আবার সে যৌবনের বয়সকে কাটিয়ে দিয়ে বৃদ্ধ বয়সে এসে যখন মরণ আমাকে ধরতে চলে আসছে তখন আমি বলছি এখন আমি তওবা করছি আমার তওবা আমার মালিক তুমি কবুল করে নাও তাহলে এই ব্যাপারে কোরআনে কারিম নিশ্চিত করে বলে দিচ্ছে যে ওই ব্যক্তির তওবা কবুল করা হবে না এটা তৌবা কবুল হওয়ার জন্য নির্দিষ্ট উপায় নয় এবং নির্দিষ্ট এটা সময় নয় সময়কে এলোমেলো করে কাটিয়ে দিয়ে অবহেলা এবং অবজ্ঞা করে কাটিয়ে দিয়ে এখন বলছে যে আমাকে আল্লাহ তুমি ক্ষমা দাও এটা ক্ষমা হবে না আপনারা জানেন অবশ্যই যে ভাইয়ের মুখ থেকে শুনে হবেন ফেরাউন আল্লাহর সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা করেছিল এর থেকে আর বড় পাপ কিছু হয় না তাহলে কি শির্ক এবং শির্কের এমন একটা স্তরে যে সে নিজে বলেই বসেছিল যে আমি হচ্ছি তোমাদের আল্লাহ এত বড় দাবি যে লোকটা করে বসলো যে একটা মখলুক সামান্য যে একটা সৃষ্টি সামান্য যাকে ব্যথা হয় যার আনন্দ আছে যার কষ্ট আছে যার হাজার রকমের প্রয়োজন আছে যে লোকটা অভাবী যার অভিযোগ আছে যে অনেক সময় অশোকে পড়ে যায় নিজে নিজে পড়ে পড়ে কতড়াই এমন একটা দুর্বল মানুষ সে যদি আল্লাহ রাবুল আলমিনের সামনে এত বড়টা ধৃষ্টতা দেখাতে পারে যে আমি হলাম তোমাদের বড় আল্লাহ ঠিক সেই বলেছিল আমি মুসার আল্লাহর উপরে ইমান আনছি যেই লোকেরা মরার কালে তওবা করতে যাবে আল্লাহ রবুল আলমিনের আন প্রমাণ করছে যে সেই ব্যক্তির তওবা কবুল করা হবে না বন্ধুরা আমার এই যে আপনার সামনে দুটো শর্ত বাড়িয়ে দিলাম এইখানে আর একটা জিনিস আপনাকে জেনে রাখতে হবে যে কুফুরের অবস্থা থেকে সরে এসে তওয়া করতে হবে এটা একটা কথা বলে দিয়েছি এই মর্মে আর একটা কথা আপনাকে বাড়িয়ে দিই কোনো মানুষ যদি কাফির অবস্থায় মরে যায় তার ক্রিয়া করে দেওয়া হয়েছে তার মরণ সম্পর্কে যা কিছু সমাজে রীতিনীতি ছিল তা পূর্ণ করা হয়ে গেছে এবার তাকে দাফন করে দেওয়া হয়েছে ধরুন কবরের ভেতরে যে আল্লাহকে চেনে নিই আল্লাহ ওয়াহেদ লা শারিক তাকে বিশ্বাস করতে পারেনি এই রকম মরণসে মরে গেছে এখন সে নিজের জীবনে তো তবা করে মরতে পারেনি সে তো আল্লাহ এক তার উপরে বিশ্বাস রেখে মরতে পারেনি এ তো এক বেয়াদ জুলুম করেছে আর এখন কি কোন তার আত্মীয় কোন তার নিজের লোক ধরুন তার মা তার বাবা তার ভাই তার বোন তার আত্মীয় স্বজন এরা যদি মনে মনে বলে যে আমাদের দাদাজি কে আমাদের বাবাজি উনি মারা গেছেন ইমানের অবস্থায় মরতে পারেননি বেঈমানের অবস্থায় মৃত্যুবরণ করেছে তার জন্য যদি আমরা এখন আল্লাহর কাছে তবা ইস্তেফার কামনা করি তাহলে তার কি কল্যাণ আমরা করে দিতে পারব না ও একা একা করতে না পারলেও আমরা যদি জন মিলে তার কল্যাণ সাধন করতে যাই আল্লাহ রব্বুল আলমিনের কাছে আবেদন নিয়ে হাজির হই তার ক্ষমার কল্পে তার তবা কবুল হওয়ার কল্পে তাহলে আল্লাহ তালা কি এটা আমাদের কাছ থেকে গ্রহণ করবেন না এমন যদি একটা ধ্যান ধারণা নিয়ে তার কবরের কাছে গিয়ে বা কবরের কাছে না গিয়েও সেই ব্যক্তিকে সামনে খেয়ালে জাগিয়ে তুলে যদি দোয়া করতে যাই যে হে আল্লাহ অমুক লোকটা মারা গেছে তো তুমি তাকে তার উপরে দয়া করো তুমি তার ক্ষমা করো তাকে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 मृत्यु कमनाते ही चाहे तब जान हे अल्लाह जीवित रखु जेपर्त जीवन पक्षे कल्याणकर मृत्युदान कर मृत्यु दिन राकाल और सन्धाय जेने बेचे थकते चान कबीरा गुना जुग दिन पिस बड़ गुणा परवर्ती अनुष्ठान पिस প্রিয় দর্শক আবার সামনে হাজির হলাম নিজ প্রসঙ্গ নিয়ে সাথে আছেন তার জন্য আপনাকে মোবারকবাদ বলছিলাম কথাটাই এই যে আল্লাহর নবী জানাব এ মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলী যেই পিতা মাতার ঔরুসে জন্মগ্রহণ করেছিলেন যারা মা যারা বাবা এরা দুজনই আল্লাহর নবীর রেশালাতকে পাননি ওনারা ইসলামকে গ্রহণ করার সুযোগ পাননি তার আগেই মৃত্যুবরণ করে গেছেন তাহলে একজন ছেলে হিসেবে একজন সৎ পুত্র হিসেবে আমার মাতার তার ফারের জন্য যদি আমি একটুখানি শ্রম দিই আমি যদি আল্লাহর কাছে এইটুকু চেষ্টা চালাই তো তাহলে হতে পারে কল্যাণ সাধন করতে সক্ষম হব এই উদ্দেশ্য নিয়ে আল্লাহ রাবুল আলমিন তার নাবিকে পরিষ্কার ওয়াহির দ্বারায় জানিয়ে দিলেন মা কানি ওল্লা কোনো একজন নাবির জন্য অর্থাৎ হে আমার নাবী বিশ্ব নাবী জানাবি মোহাম্মাদ রাসুল্লাহ সাল্লাহাম আপনার জন্য এবং আপনাকে যারা বিশ্বাস করে এমন ইমানদার খাঁটি যারা আছেন তাদের জন্য এমন একজন মানুষের জন্য এসতেক ফার করবে তা করবে আর প্রার্থনা করবে এটা উচিত নয় তাহলে আমি বলেছিলাম আপনাকে সংযোজন করে নিতে কয়েকটা কথা তাহলে সংযোজনের মধ্যে থেকে আসলো যে কুফরের অবস্থায় মৃত্যুবরণকারী তার তওবা কবুল হবে না এবং তার হয়ে কোনো মানুষ তার মরার পরে যদি তওবা করতে যায় যাই তাহলেও সেটা কবুল হবে না এবং কোন মানুষের অধিকারকে যদি আমি লুটে নিয়ে থাকি তো তাকে মিটিয়ে দেওয়া না পর্যন্ত আমার তবা কবুল হবে না এবং তারপরে আর একটা আসছে তা তাহলে এই যে তৌবা কবুল হওয়ার জন্য হাদিসের ভেতরে আর একটা শর্ত আল্লাহ রাসুল আলোচনা করেছেন কেয়ামত যখন কাছি আসবে তখন পৃথিবীতে এমন কিছু নিদর্শন দেখতে পাওয়া যাবে এমন কিছু পরিচয় পরিচিতি আল্লাহ নবী বলে দিয়ে গেছেন এগুলো যদি দেখতে পাওয়া যায় তো তাহলে বুঝতে হবে যে কেয়ামত কাছিয়ে চলে আসছে আস্তে আস্তে আমাদের দিকে চলে আসছে তো সেগুলোর মধ্যে অনেক কথা আছে অতগুলো বলার এখানে সময় নেই শুধু সংক্ষেপে আপনাকে এই কথাটা বলে দিতে চাইছি যেমন ধরুন দাঙ্গা ফাসাদ পৃথিবীতে বেড়ে যাবে ব্যবচার পৃথিবীতে বেড়ে যাবে মারামারি হানাহানি কাটাকাটি বেড়ে যাবে অনধিকার চর্চা বেড়ে যাবে অধিকার লুণ্ঠন বেড়ে যাবে এগুলো সবই হচ্ছে কি কেয়ামত সন্নিকটে হওয়ার নিদর্শন সমূহ তাহলে এইরকম নিদর্শনের মধ্যেকার একটি নিদর্শন যা এটা আপনাকে বলতে যাচ্ছি তা হলো প্রতিনিয়ত আপনিও দেখছেন আমিও দেখছি সারা দুনিয়ার লোক দেখছে যে সূর্য পূর্ব দিক থেকে উঠে পশ্চিম গগনে ডুবে যায়। ডুবে তো যায় না কথাই বলি ডুবে যায়। উঠলো এবং ডুবে গেলো এইভাবে আমরা দেখাতে যাই যে পূর্ব দিকে উঠছে এবং পশ্চিম দিকে ডুবে যাচ্ছে সূর্যকে আল্লাহ তালা এইভাবেই চলতে আদেশ করেছেন আর এইভাবেই সে চলছে এই গতানুগতিক নিয়মটা একদিন অনিয়মে রূপান্তরিত হবে অর্থাৎ হাত্তা তাতুল আর শামসমী মাঘ রেবে হা নবি বলছেন তোমরা যেদিন দেখবে সূর্য তার নিয়মকে উল্টো করে দিয়ে পূর্ব দিকে উদিত হয়ে পশ্চিম দিকে না ডুবে পশ্চিম দিকে উদিত হবে এবং পূর্ব দিকে গিয়ে ডুববে তো যদি সূর্য পশ্চিম দিকে উঠে তাহলে তোমাকে জানতে হবে যে এখন আর তহবা কবুল হওয়ার সময় আমাদের কাউরি হাতে আর বাকি নেই যে সময় টুকু ছিল সেই সময় আমাদের হাত ছাড়া হয়ে গেছে এখন আমরা যদি হাজার বার করে আল্লাহর কাছে আবেদন জানাই এখন যদি আমরা মাথাকে ঠিকরে ঠিকরে দিয়ে যদি আছাড় মেরে মেরে আল্লাহর কাছে আকুলি বিকুলি করতে যাই তথাপি আর তহবা কবুল হওয়ার কোনো অবকাশ নেই কেন যে এইটা হচ্ছে একটা শর্তের মধ্যেকার শর্ত যতক্ষণ পর্যন্ত পশ্চিম দিকে সূর্য উদিত না হবে ততক্ষণ পর্যন্ত তওবার জন্য চেষ্টা চালিয়ে যাও তোমার সেই তৌবা কবুল করা হবে যখন এটা হয়ে যাবে তখন আর তওবা কবুল করা হবে না তারপরে আর একটা জিনিস বলে দিই যেটা আল্লাহ নবী হাদিসের ভেতরে বলেছেন যে বান্দা একজন তওবা করে যাবে তার তৌবা কবুল হতে থাকবে হাদিসের ভাষা হলো কি মা লাম ইয়োগার গের এর মানে হলো কি মানুষ যখন মরে মৃত্যু পথের পথিক হয়ে যায় ঠিক যখন শেষ মুহূর্তটা এগিয়ে আসে তখন মরণের আগে তার কণ্ঠ থেকে একটা আওয়াজ বের হয় যেটাকে আমরা আমাদের ভাষায় বলি যে একটু ঘর ঘর ঘর ঘর কেন কেমন যেন শব্দ করে আসছে তাহলে ঘর করে শব্দ করাটা তাহলে বুঝতে হবে যে এই মানুষটার এক দিক থেকে সারাটা দেহ নিথর হতে হতে হতে হতে চলে আসছে এখন তার শ্বাসটা হয়তো একবার আসলো আর একবার গেল আর হয়তো একবার আসবে আর একবার হয়তো যাবে কিংবা আর দু থেকে চারবার যাবে আর আসবে তারপরেই হয়তো এই লোকটা আর বাঁচবে না তো ঠিক সেই সেইরকম করুণ মুহূর্তে মানুষের গলা দিয়ে একটা ঘর ঘর করে শব্দ বেরিয়ে আসে এবং তার গলা পর্যন্ত মনে হচ্ছে যে রুটা উঠতে উঠতে উঠতে উঠতে চলে এসেছে আর কয়েক সেকেন্ডের কয়েক মুহূর্তের সেই লোকটা মেহমান তাহলে এই অবস্থাটা অর্থাৎ তার জানটা যখন বেরুতে এসে বের হতে হতে হতে হতে গলা পর্যন্ত চলে না একে বলা হয় মানেটাই হচ্ছে কি গলার কাছে চলে আসা এত এতদূর পর্যন্ত যদি তার নিঃশ্বাসটা চলে না আসে আর ওই মুহূর্তটা তার কাছে পৌঁছে না যায়। তার একটু আগে মুহূর্ত পর্যন্ত সে যদি আল্লাহ তালার কাছে ইস্তেক ফার করতে যাই তওবা করতে যাই তাহলে আল্লাহ রবুল আলমিনে নবী বলছেন তার তা কবুল করা হবে তাহলে আমাদেরকে আল্লাহর সুক্রিয়া আদায় করা উচিত আলহামদুলিল্লাহ যে আল্লাহ তালা আমাদেরকে এত বিশাল সুযোগ দান করেছেন বন্ধুরা আমার তওবা জিনিসটা যে করে তার জন্য কত মঙ্গলকারী আর যে ব্যক্তি এখান থেকে সরে থাকে তার জন্য এটা কত মন্দ এই ব্যাপারে অনেক কথা বলেছি আরও একটা কথা আপনাকে শেষের বেলায় শোনাই তাহলে আমরা জানি যে সামাজিক জীবনে চলতে গিয়ে অনেক রকমের সংঘাতের মুখে আমাদেরকে পড়তে হয় এমন একটা বর্তমান যুগে যেটা একটা ব্যাধির মতো আকার আকৃতি ধারণ করছে তা হলো একজন মানুষ আর একজন মানুষের আবরু নিয়ে খেলতে চাই একজন মানুষ আর একজন মানুষের সম্ভ্রমকে নিয়ে তার ইজ্জতকে নিয়ে ছিনিমিনি করে তাহলে ছিনিমিনিটা কি ধরনের এর বিষদ আলোচনা যদি না করি তাহলে সংক্ষেপে একটা কথা আপনাকে বলি আমি যদি কোনো একজন সতী পবিত্র মোহসেনা পাক দামান রমণীকে এই কথা বলে দাগ লাগাতে যাই যে এই রমণীকে আমি অমক ছেলের সঙ্গে এইভাবে অমার জিত অবস্থায় নিজের চোখে দেখেছি তার পেছনে যদি চারটা সাক্ষী থাকে তাহলে তার দাবি যুক্তিযুক্ত এবং এই দাবির ভিত্তিতে যাকে দেখেছে তার উপরে হদ জারি হবে অর্থাৎ আল্লাহর যেটা বিধান সেই বিধানটা তার উপরে প্রযোজ্য হবে কিন্তু এই লোকটা যদি চারজন লোককে গাওয়া হিসাবে সাক্ষী হিসাবে পেশ করতে না পারে তাহলে পারে এটা হবে অপবাদ এবং অপবাদ দেওয়ার উদ্দেশ্যেই তো মানুষ বলে বলে সাক্ষী খুঁজতে যায় না এটা তো একটা আমি ব্যাধির কথা বললাম না যে আমাদের দেশে এগুলো অহরহ ঘটছে কিন্তু কোন মানুষ এটাকে গুরুত্ব দিয়ে বিচার করে না যে একটা সতী এবং একটা পাক দামান যার আবরুটা পরিষ্কার এমন একটা মেয়ে ছেলের আবরুকে নিয়ে ইজ্জতকে নিয়ে খেলা করা এটা কত বিশাল কথা এটাকে গুরুত্ব দিয়ে কেউ ভাবে না তাহলে যাই হোক এমন মানুষটা যদি ধরা পড়ে যায় যে এই লোকটা মিথ্যা অপবাদ দিয়েছিল তাহলে এটা কত বড় দোষ ইসলামের ভেতরে যে সেই ব্যক্তি উল্টো তাকে সাজা বা শাস্তি কাঁধে নিতে হবে আর এই অপবাদের শাস্তি বহন করে নেওয়ার পর তার আর একটি খেসারত হলো এই যে এই লোকটা আগামী দিনে কোনো শরীয়তের বিষয়ে যদি সাক্ষী দিতে যাই ধরুন চাঁদ দেখার ব্যাপার আছে যদি একটা লোক আমি পেয়েছি যে লোকটার ব্যাপারে কোনো রকমের কোনো মানুষের আপত্তি ওজোর নেই তার ইমান সম্পর্কে আর আরেকজন লোককে পাওয়া গেছে ওই লোকটা যেই লোকটা কোনো দিন অন্যায়ভাবে কোনো মহিলাকে অপবাদ দিয়েছিল সেই লোকটা তাহলে এই লোকটার খেসারত হলো এই যে সেই ব্যক্তির সাক্ষী ইসলামী কোনো বিষয়ে গ্রহণযোগ্য হবে না এর সাক্ষী আর গ্রহণযোগ্য নয় যদি অন্য কোনো কেসে সে ব্যবিচারের কেস হোক বা আর কোনো কিছু হোক সেই ক্ষেত্রে সে যদি কি করে সাক্ষী হিসাবে নিজেকে পেশ করতে যায় সেই জায়গায় তাকে যদি সাক্ষী হিসাবে কেউ গ্রহণ করতে যায় বা তার নাম আসে তাহলে আল্লাহর কোরআন বলছে যে তার সাক্ষী যোগ্য নয় তাকে সাক্ষীর জন্য আর বাছাই করা যাবে না এই যোগ্যতাটা সে হারিয়ে ফেলেছে তাহলে এটি কি কম বড় আমার কাছ থেকে সার্টিফিকেটকে কেড়ে নেওয়া হলো যে আমার ইমানটার উপরে এত বড় আক্রমণ হলো আমি কাউরি আবরুর উপরে আক্রমণ করতে গেছিলাম বলে যে আল্লাহ তালা আমার কাছ থেকে এই সার্টিফিকেটটাকে কেড়ে নিলেন যে তোমার সাক্ষী দেওয়ার যোগ্যতাটাই শেষ হয়ে গেল তুমি আর কাউরি সাক্ষী হতে পারবে না কোনোদিন সুভান আল্লাহ এই তো বিশাল ব্যাপার এটা তো কঠিন কথা হয়ে গেল তারপরে আল্লাহরাবুল আলমিন বলছেন হ্যাঁ তবে যদি কোনো মানুষ কী করে অন্যায় করার সময় করে নিয়েছে তখন যা হওয়ার হয়ে গেল। যা ঘটার ঘটে গেল এবার নিজে নিজে লাঞ্ছিত হলো মানুষের কাছে তার মুখ পুরল অনেক কিছু হল এরপর সে যদি মনে মনে ভাবে যে আমি আমার যোগ্যতাটাকে ফিরিয়ে আনতে চাই আমি যে যোগ্যতা নিয়েছিলাম যেমন সাক্ষী গ্রহণ করা তো সেই সাক্ষী গ্রহণ করার যোগ্যতাটা তো আমি হারিয়ে ফেলেছি তা যদি আমাকে ফেরত নিতে হয় আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে তো তাহলে কি উপায় অবলম্বনে আমি আমার সেই যোগ্যতাটাকে ফেরত পাব আল্লাহ তালা বলে দিচ্ছেন এক নম্বর শর্ত হলো যে সে ব্যক্তি যদি তবা করে আবার সে ইমানের উপরে যদি শক্ত হয়ে দাঁড়াতে পারে তারপরে আবার বলা হত এবং সে যদি সত্য আমল করে ন্যায্য আমল করে নেক আমল করে সে প্রমাণ করে দিতে পারে মানুষের সামনে যে এই মানুষটা সেই মানুষটা নয় যেই মানুষটাকে আমরা এক বছর আগে বা দেড় বছর আগে তার সাক্ষী দেওয়ার যোগ্যতাটাকে আল্লাহর কোরআন অনুযায়ী ছিনিয়ে নেওয়া হয়েছিল ওই মানুষটা সেই মানুষটা নয় এ মানুষটার ভেতরে আমূল পরিবর্তন লজ্জাবোধ অঙ্গীকার ফিরে যাবে না এগুলো সবই করেছে তাহলে তওবা এক দুই নম্বরে ইমানকে মজবুত করা দুই সুন্দর আমল করা তিন এই যদি দেয় वार योग्यता पुनर्बार फिर आसी तो से व्यक्ति के स्षी दे विवेचना जाबार भाव मानुषर हित तौबा कतो बड़ो जिन दूदिक दिए तांस हवार दिक दिए कतो बड़ो जिन आवाबा नीते गार् कतो दाम जर ইজ্জত আবার বহাল হবে পুনর্বহাল যেটা হারিয়ে গেছিলো সেটা ফিরে পাবে পুনর্বার তাহলে আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে এই বিধানটা যে আসলো তার প্রতি যদি যত্নবান আমরা হই তাহলে আল্লাহ আল্লাহরবুল আলমিনের কাছে আমরা আশা করতে পারবো যে হ্যাঁ সত্যি সত্যি ত কাকে বলে তা আমরা বুঝলাম তা আমরা জানলাম এবার শেষের বেলায় আপনাকে বলবো বন্ধুগণ আপনারা এই কথাগুলোকে গুলিয়ে ফেলবেন না প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যেমন প্রথমে আমি একটা আয়াত এই আলোচনায় পড়েছিলাম আজকে সেটা হচ্ছে সুরা নিষার আয়াত সেই আয়াতটিতে যেভাবে আল্লাহ তালা ব্যাখ্যাগুলো করেছেন তাকে যদি আপনি আপনার মতো করে জানতে চান তাহলে বাংলা ভার্সানে যে সমস্ত তফসিরগুলো বাজারে পাওয়া যায় বাংলা তর্জমা বা অনুবাদ যে সমস্ত বাজারে কিতাবগুলো পাওয়া যায় সেইগুলোকে বাড়িতে নিয়ে এসে পড়ুন তবার লাভ এবং লোকসানগুলোকে জানুন আল্লাহ যেন আমাদেরকে সেই সুমতি দান করেন आजकल मतो एखने इती टे दीची असलकुम वरहतुल्ला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 আর কি আছে মমিনের দায়িত্ব জানার জন্য দেখুন ও শুক্রবার রাত আটটায় আপন সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে ম্যারেজ ও ডিভোর্স ও প্রবলেম হ্যাভেন ও হেল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 কাল রাত সাড়ে টায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়